আসসালামু عليكم ওয়া الله ওয়া الحمد আলহামদুলিল্লাহি বিল আলামিন والسلام على سید المرسালিন وعلى আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করতেছি ইমাম আবু জাহব তাহাবী রাহমাতুল্লাহিহি তা বায়ান এ ইতিকাদাহ আল সুন্নাহ ওয়াল জামা আ আল সুন্নাহ ওয়াল জামা তাকিদার বনা নাই কিতাবটির একটা অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাবিদানা ওয়া লা তাফনিয়ান মানে জান্নাত এই এর আলোচনা আমরা গত পর্বে শুরু করেছিলাম যে জাহার নামে যারা যাবে এরা কারা এবং যাহার নামে যারা যাবে এটার আলোচনা এর পুরো বলেছি চিরস্থায়ীভাবে কিছু লোক যাবে সেটা আলোচনা আমরা করেছি গত পর্বে আলোচনা করেছিলাম যে জাহার নামে যাবে যারা এদের মধ্যে কিছু কিছু শ্রেণী আছে যারা অস্থায়ীভাবে যাবে অর্থাৎ অস্থায়ীভাবে যাওয়ার জন্য করেনা মুসন্নায় ধমকিয়ে এসেছে যারা জাহার নামের লোক যদি না তারা তওবাক করে যদি না আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি না তাদেরকে সুপারিশের কারণে জাহার থেকে মুক্ত হয়ে যায় সেটা কথা কিন্তু করার নামে শূন্য এদের ব্যাপারে কঠিন ধমকি আসছে এরা জাহান নামে যাবে গত কয়েকটি পর্বে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এগারো শ্রেণীর কথা আলোচনা করেছি যে এরা জাহার নামে যাবে আজকে আমরা বারোতম শ্রেণী আলোচনা করব যে যারা জাহার নামে যাবে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা মানুষ বিনা কারণে জন্তুদেরকে শাস্তি দেবে বিশেষ করে ওই জন্তুদের যাদের কোনো অপরাধ নেই মানুষের ক্ষতি করে না তাদের ব্যাপারে যেমন রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন ওরদাত আলিয়ান্নার আমার উপর যাহার পেশ করা হয়েছে যাহা নামকে দেখানো হয়েছে রসুল্লাহাম দেখেছেন যাহার কি আছে না আসে সেটা ফার ফিহা। তুফি হা ইমরা সেখানে আমি একজন মহিলাকে দেখেছি ইসরা এক মহিলাকে তো আদা বফিহ লাহা। ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে তার একটি বিড়ালের কারণে রাবাতত হা ফালাম তো ট্রাইম হা সেই মহিলা এই বিড়ালটাকে বেঁধে রেখেছিল তাকে খাবার দেয়নি বললাম তাদের হাতা কলুমিন খাসা শিলাল তাকে ছেড়েও দেয়নি জাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে হাতটা মা তার জোয়ান শেষ পর্যন্ত এই বিড়ালটি না খেয়ে মারা গেছে চিন্তা করে দেখুন বিড়াল সেটা কোনো এমন কোনো প্রাণী নয় গুরুত্বপূর্ণ প্রাণী নয় কিন্তু যেহেতু এটা প্রাণ যেহেতু এটা কারো ক্ষতি করে না যতক্ষণ ক্ষতি না করছে ততক্ষণ এটাকে মারার বিনা কারণে মারার কোনো অধিকার নেই এবং বিজিণ রসুল্লা সাম বলছেন যে যে তার শাস্তি দেওয়া হচ্ছে আমি দেখছি তোড়া দাও ফেহেরাতা এর অর্থ হচ্ছে এই জাতীয় প্রাণ যারা সংহার করো বিনা কারণে বিনা অপরাধে তাদের শাস্তি হবে চিন্তা করে দেখুন যদি ইচ্ছা কর ইচ্ছা করত মহিলা তাকে ছেড়ে দিত সে তার প্রাণই তার মতো করে খেতে পারত অনুরূপভাবে আজও যারা অনেক পাখি তারা ছেড়ে দিয়ে নিজেরা লালন পালন করছে খাবার না দিয়ে মেরে ফেলে একই রকম শাস্তি হবে পাখি ছেড়ে দিতে পারে তার আল্লাহর জন্যে ঘুরে ফিরে সে খাবে কিন্তু তাকে বেঁধে রাখতে বলা হয়নি যদি এভাবে বেঁধে রাখা হয় তো তার কিন্তু শাস্তি হবে অন্যভাবে অন্যান্য প্রাণীদের ব্যাপারে একই কথা প্রযোজ্য যারাই এরকম প্রাণীদেরকে বিনা অপরাধে প্রাণীদের মারবে তাদের কিন্তু শাস্তি হবে কিন্তু যদি অপরাধী হয় যদি সমস্যা করে অর্থাৎ যেমন কুকুর পাগলা হয়ে গেছে কামড় দেয় অথবা ঘেউ ঘেউ করে ভয় ধরিয়ে ধরিয়ে দেয় অথবা বিড়াল যে বিড়াল কখনও কখনো। মুরগির বাচ্চা নিয়ে যায় অথবা কখনো কখনো ঘরে ঢুকে সমস্যা তৈরি করে অথবা ঘরের আসবাবপত্র নষ্ট করে তাহলে কিন্তু তাকে মারা যাবে কারণ সে কারণ সে সে সীমার বাইরে চলে গেছে এইজন্য জন্য কারণে কোনো প্রাণীকে হত্যা করার শরীরতে অনুমোদন করে না কারণ থাকলে সেটা হবে যেমন যদি মশা কামড় দেয় সেটা মারতে পারবেন কারণ মশা কারো কামড় দিচ্ছে কিন্তু বিনিয়ার কারণে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না যেগুলি ক্ষতিকর প্রাণী বলে প্রমাণিত সেগুলিকে হত্যা করা যাবে কারণ করোনা মূন্য বিভিন্ন স্থানে যেগুলো হত্যা করা যাবে বলে করানু সূন্য বলা হয়েছে তার মধ্যে হচ্ছে কাল বলে আঁকুর অর্থাৎ যে সমস্ত কুকুর পাগল হয়ে গেছে কামরদে মানুষকে অনুরূপভাবে ইদুর অনুরূপভাবে সাঁফ অনুরূপভাবে সিল যেগুলি ক্ষতিকর বলে প্রমাণিত এই জিনিসগুলো এমন অনুরূপ কোনো কোনো হাদিসে কাকের কথা বলা হয়েছে অর্থাৎ যেগুলো ক্ষতিকর বলে প্রমাণিত কোনো কোনো হাত ঠিক ঠিক কথা বলে এগুলো ক্ষতিকর প্রমাণিত এগুলি হত্যা করা যাবে কিন্তু যেগুলি মানুষের ক্ষতি করে না বা ক্ষতিকর প্রমাণিত হয়নি কখনো কোনো ক্ষতি করল সবসময় ক্ষতিকর নয় এদের হত্যা করতে শরীয়তে নিষেধ করা হয় যদি জাতীয় প্রাণী হত্যা করে তাহলে সে জাহান নামে শাস্তি হবে বলে স্লাসম ঘোষণা করেছেন তম যেই শ্রেণী যাদের শাস্তি হবে জাহান নামে বলে কোরআন মুসুনে এসেছে তারা হচ্ছে যারা আল্লাহর দিন শিখেছে কিন্তু তাদের ক্লাস ছিল না আল্লাহর দিন শিখেছে দুনিয়া কামাইয়ের জন্য অথবা আল্লাহর দিন শিখেছে অহংকার করার জন্য অথবা আল্লাহ দিন শিখ সে সাথে ঝগড়া করার জন্য এদের ব্যাপারে রসুল থেকে অনেক বড় সাবধান বানিয়েছে বন্টিতামা রসুল্লাহাম বলেছেন যে কেউ এমন আলেম শিখবে যা দিয়ে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয় আল্লাহ উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে মানুষের আলমটা শিখা দরকার অর্থাৎ যে আলেমটা একমাত্র আল্লাহর জন্য শেখা যায় যেমন করানের আলেম হাদিসের আলেম ফিক্ষের আলেম ওসুলের এই জাতীয় আলেমগুলো যে আলেমগুলো যে আলেমগুলো আল্লাহ মুহার রসুলকে আল্লাহ মুহার রসুলের নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য এবং দিনকে বাস্তবায়ন করার জন্য শেখা হয় এই আলেমগুলো যদি কেউ লায় তালি আর আরতামিন দুনিয়া যদি কেউ এই আলেমগুলি এই জন্য শিখে দুনিয়ার কোনো উদ্দেশ্য তার থাকে দুনিয়া দুনিয়ার জিনিস পাবে যেমন কেউ চাকরি পাবে টাকা পয়সা রোজগার করবে অথবা মানুষটাকে আলেম বলবে অথবা মানুষের সাথে ঝগড়া করে নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করবে অহংকার করবে এরকম কিছু হলে কি হবে রসুল্লাহ সাল্লাহম বলেছেন আর ভাল জান্নাত ইমল কেয়ামা কেয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও সে পাবে না ইয়ার নির অর্থাৎ রসুল্লাহম বলেছেন জান্নাতের কোনো গন্ধ সে পাবে না অথচ অন্য হাদিসে এসেছে জান্নাতের গন্ধ অনেক অনেক দূর থেকেও পাওয়া যাবে অন্য এক হাদিসে এসে রসুল্লাহ সাল্লাসম বলেছেন লা তাল্লামা লে তুবাহ বিহামা ওলা তুমার সুফাহা তোমরা এলেম এই অর্জন করো না যে তোমরা আলেমদের সাথে মোনাজারা করবে তাদের সাথে ঝগড়া করবে তাদের সাথে এলেম দিয়ে অহংকার করবে এই জন্য তোমরা এলেম অর্জন করো না ওলা তুমারু বাসুফা আলেম নিয়ে যারা বোকা আছে যারা কিছু জানে না তাদের সাথে ঝগড়া লিপ্ত হবে না ওলাহ তোহাইয়ারু বিহিল মজিয়ালিস মজরুসের মধ্যে এটা নিয়ে তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়ো না মানফলিয়া ফান্না আর আন্নার যে কেউ এই কাজটি করবে তার জন্য যাহার নাম থাকবে যাহার নাম থাকবে রাজা ইমাজি বর্ণনা করেছেন হেবান তার সাহেব করেছেন এর অর্থ হচ্ছে যে তিনটি জিনিস সাধারণত মানুষ করে থাকে আলেমার জনের ক্ষেত্রে একটি হচ্ছে আলেমদের সাথে অহংকার আরেকটি হচ্ছে যারা জানে না জাহেলদের সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় দেখা দেখানো তাদের সাথে জগা লিপ্ত হওয়া আর বিভিন্ন মজলিসে নিজের নিজের স্থানটি দেখানো যে আমি কত বড় আলেম এরকম কোন উদ্দেশ্য হয় রসুল্লাহাম তার সম্পর্কে সাবধান করে বলেছেন যে তার জায়গা হবে জাহার নাম জাহার নাম তার জায়গা হবে জাহার নাম ইবরতে বর্ণিত বলেছেন মান রসুল্লাহ কেউ যদি এমন আলম অর্জন করে যা আল্লাহর জন্য অর্জন করা দরকার ছিল কিন্তু সে আল্লাহ বেত অন্য কারো জন্য অর্জন করেছে আউ আরা গাই অথবা আল্লাহ সাল্লাহ অন্য কারো উদ্দেশ্যে সেটা নিয়েছে গ্রহণ করেছে ফাল ইয়ে বাহুদাহ সে জন্য জাহান নামে তার নিজের নিজের আসন গড়ে নেয় অর্থাৎ জাহার নামে যেন তার আসন হয় সেখানে জাহার নাম তার আসন হবে ইমাম তিনমিজিমা জাহাদিস বর্ণনা করেছেন তাহলে আমরা দেখতে পেলাম তেরোতম শ্রেণী যারা জাহার নামে যাওয়ার ব্যাপারে কোরআন মস্তায় নেশা হচ্ছে ওই সমস্ত লোকরা যারা এখলাস মিত আল্লাহর দিন আলম শিখবে এই জন্য সাবধান হতে হবে আলেমদেরকে বিশেষ করে যারা তালেব আলম আছে আলমের সেরারি সরিয়ত আলেম জানছে তাদের প্রত্যেকের রুচি যে মানুষ সাথে ঝগড়া করার জন্য না অহংকার করার জন্য নয় নিজের মজলিসে অর্থাৎ বিভিন্ন বৈঠকে নিজের স্থানটি পরি পাকাপ্ত করার জন্য নয় বরং আল্লাহর দিনটি শিখতে হবে একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহ এই যে ব্যক্তি আল্লাহ তাল সন্তোষজন শিখবে আল্লাহ তারা তাকে সু উচ্চ মর্যাদায় আসীন করবেন এর বাইরে যদি হয় তো হলে তার নার আর নার তার জন্য জাহার নাম থাকবে জাহার নাম থাকবে বলে সাল্লাহ আল্লাম ঘোষণা করেছেন এজন্য আমাদের সাবধান হতে হবে চোদ্দতম শ্রেণী যারা জাহার নামে যাবে বলে জাহান নামে যাওয়ার ব্যাপারে কোরআন মস্তায় সাবধান বানিয়ে এসেছে स्वर्ण ए रौपर प्लेटे पान कर स्वर्ण रौपर प्लेटे पान कर तरह स्वर्ण रौपर मध्य पान करा अहंकार करहकारी हार कारण तस्ति हो रसुल्लासलम बननेल्लायरफी अनबल्फिद्जरफी बतारा जहां जे क्यों पान कर स्वर्ण ए रौपर পেয়ালাতে যে কোনো পেয়ালা হোক সেটা কোনো বর্তন হোক সেটা কোনো ছায়ের কাপ হোক যে কোনো জিনিস যাতে ব্যবহার করা যায় এরকম কিছু হোক ইন্নামা ইউজার জফি বাত জাহান্নাম সে যেন জাহান্নামে জাহান্নামে জাহান্নামের ভিতরে তার পেটে আগুন ঢুকিয়ে সেটা আগুনের শব্দ করাচ্ছে অর্থাৎ তার পেটে যেন জাহান আগুন প্রবেশ করাচ্ছে অন্য বর্ণায় আসছে মুসলিম মুসলিমের বর্ণায় আসছে ইন্দিয়া কুলু ওয়েশি আনি তে জাহাব আলফিদ্দা যে কেউ खा पे और पान करें स्वर्ण ए रौपे पेयल स्वर्ण रौपर बर्तने स्वर्ण रौपर का आगुन तरह पेटर भेत हमलामेखुल रसुल्लाम को बोलते सुनेसी हर और दिवाजा तुम्हारा रेशमी कपड़ और मिहि रेशमी कपड़ दो अलफिद तुम्हारा स्वर्ण ए रौपर पेयलाते तुम्हारा पान करो नलाकुलिस स्वर्ण रौपे बर्तने खेओना कारण एग्लो दुनिया बुके काफे वही अलाफी आखेरा आखिर तो शुद्ध तुम्हारे ये नारी पुरुष सबर जन्ई य स्वर्ण ए रौपर पेयलाए हराम जदिव शरियते रेशमिक कपड़ नारी जहाज कर स्वर्ण ए रौपेर पेयलाते अथवा काफे अथवा बर्तने অথবা যে কোনো কিছুতে ব্যবহারযোগ্য যেটা আছে খাবার এবং পানিয়ে কেউ এটা যেন ব্যবহার না করে এটা করলে জাহার নামে যাওয়ার ব্যবহারে হাদিসে সাবধান বানিয়ে এসেছে পনেরোতম শ্রেণী যারা জাহার নামে যাওয়ার ব্যাপারে হাদিসে কঠিনভাবে সাবধান বানিয়ে তারা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা মানুষের ছায়া বিনষ্ট করে কাজ করে ছায়া দেয় অর্থাৎ গাছে ছায়া দেয় এরকম গাছগুলি কেটে ফেলে হাদিসে এসেছে এর মধ্যে সিদ্দির কথা আসছে অর্থাৎ বড়ই গ্যাসের কথা এসেছে বড়ৈ গ্যাসের কথা এই জন্য এসেছে বড়ৈ গ্যাস সাধারণত আরব দেশে খুব বেশি হতো এবং যে কোনো জায়গায় বড়ৈ গ্যাস খুব তাড়াতাড়ি এবং সেখানে বড়গুলি পাওয়া যায় এই জন্য রসোল্লাহ আসলাম সেটা বলেছেন অন্যান্য জায়গাতে একই কথায় প্রযোজ্য যেখানে এরকম সায়াদার বৃক্ষ আছে যত সায়াদার বৃক্ষ আছে সবই একই হুকুম রাখবে কেউ যদি কোনো সেখানে কোনো অনাচার করে সেগুলি কেটে ফেলে তাহলে তারও শাস্তি হবে বলে রসুল্লাহ আসলাম বলেছেন হাদিস ইউস রসুল্লাহ আসলাম বলেন মান কাত্লা মানুষের ক্ষতি করার জন্য মাথাকে মধ্যে জাহান্নামের মধ্যে রাখবেন অর্থাৎ সেখানে প্রতিস্থাপন করবেন তাহলে বোঝা গেল জাহান্নামের আগুনের মধ্যে করা এই শাস্তি এই জন্য হবে যেহেতু সেই মানুষের ক্ষতি করেছে অন্য হাদিস রসুল্লাহ আসলাম বলেন الذين يقتلون صدرا يصبون في النار على رؤوسهم صببا يصبون في النار على رؤوسهم صببا رسول الله صلى الله عليه কাটে বড়ই গ্যাস কাটে তাদের মাথার উপরে জাহান্নামের আগুন তাদের মাথার উপরে রাখবে মত করে এই জন্য তারা এটা এই শাস্তি তাদের উপর হবে কারণ তারা মানুষের ক্ষতি করছে অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখায় ওদেরকে পেশাব করবে পায়খানা করবে অথবা মানুষকে কষ্ট দিবে তাদের অর্থাৎ মানুষ যেহেতু এখানে বসে বসবাস করে সেই জন্য তাদের ভাই রসুল্লাহ আসলামের ঘোষণা তারা তাদের লালন করেছেন রসুল্লাহ কারণ তারাও অবিশপ্ত লায়নত্ত হয়েছে আলারহমতে দূরে থাকা জাহা নামে যাওয়ার কারণ এই এই বিষয়ে সাবধান থাকতে হবে পনেরতম বিষয়টি মানুষের ক্ষতিকর যে সাধারণভাবে গড়ে উঠেছে কারও অধিকার নয় সাধারণভাবে এসেছে সরকারি সম্পত্তি ব্যাপক সরকারি সম্পত্তি এভাবে যে ব্যক্তি लुण्ठन कर नष्ट कर से जहां नामे जाोषणा कर षोलम श्रेणी षोलोतम श्रेणी लोक जहां नामे जाहरसलाम कतल अनहब हादीदीन जे क्यों निजे के को लोहा दिए हत्या करके हादिदी हासुर जहां नामे लोहा हाथे थक ইউজা ও বেহা ফিবাতহি ফিনার জাহান্নাম সে জাহান্নামে তার পেটের মধ্যে সেদিক গুতু দিতে থাকবে কষ্ট দিতে থাকবে ফিয়া আবাদান সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে ওমান কাতালা নফসা বে সৌমিন অনুরূপ বিষ খেয়ে নিজেকে হত্যা করবে ফুম্মু ফিয়া দিহি তার বিষ তার হাতে থাকবে ইয়ে তাহা ফিনাহ জাহান্নাম সেটা খেতেই থাকবে সেটাকে অনবরত সেটা চাটতে থাকবে গিলতে থাকবে জাহান্নামের মধ্যে খহলেদান মুহাল্লাদান ফিয়া আবাদান সর্ব চিরস্থায়ী ভাবে সে এই শাস্তিতে বোক করতে থাকবে জাহান্নামের মধ্যে ওমান পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে উঁচু থেকে পড়ে আত্মহত্যা করবে ফাকাতাল পড়ে সে নিজেকে হত্যা করেছে ফাহু এই তারি জাহান্ন খালদান মুখালাদান ফিহা আবাদ সেও জাহান্নামে ওরকম উঁচু স্থান থেকে পড়ে হত্যার শাস্তিটা হতেই থাকবে আত্মহত্যা হতেই থাকবে স্থায়ী ভাবে সেখানে অবস্থা চলতে থাকবে এটা সাইবার অনেকদিন বোঝানোর উদ্দেশ্য অর্থাৎ যদি তবা না করে থাকে তো সুযোগ সে পায়নি কারণ সে মরে গেছে এই জন্য তার এই শাস্তি হবে অনুরূপে বোহারিতে এসছে আবহারা তিনি বলছেন আল্লাহি এখনো কোনো ফিরনার যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করে নিঃসার বন্ধ করে নিজের নিঃার বন্ধ করে নিজে আত্মহত্যা করবে সেই জাহানামিনী অবস্থায় শাস্তি হয়ে থাকবে তার ওল্লা ইয়া তা আনুহা ইয়া তা আনুহা ফিন্নহার যে নিজেকে আঘাত করবে সে ব্যক্তি যাহা নামে নিজেকে আঘাত করতে থাকবে এর অর্থ হচ্ছে যে এই জাতীয় লোকগুলো নিজের উপর যারা আত্মহত্যা চাপিয়ে নিচ্ছে সে শাস্তি হবে এই আত্মহত্যার মধ্যে ওরাও পড়বে যারা জেনে শুনে এমন কাজটি করবে যে এই কাজটি সে জানে যে মৃত্যুর কারণ সে কাজটি করবে সে আত্মহত্যার ভিতরে পড়বে অনেকেই মানুষের সাথে দেখা যায় যে মানুষের সাথে সে পাল্লা ধরে যে এটা খেতে পারলে কি হবে যে খাওয়ার জন্য পাল্লা ধরে এরপরে খেয়ে মরে যায় এবং সে জানে যে এটা খাওয়ার পর মারা যাবে সেও কিন্তু আত্মহত্যা করলো অনুরূপভাবে যারা এমন জিনিস খাচ্ছে যে জিনিস তার আত্মহত্যার কারণ হয় যেমন এমন জিনিস খাচ্ছে এমন সিমিট খাচ্ছে মদ খাচ্ছে অথবা এমন মাদক জিনিস খাচ্ছে যা মৃত্যুর কারণ অথবা এমন জিনিস খাচ্ছে যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং সে জানে সেটা সেও আত্মহত্যার কারণ হবে সেটাও এবং এটার কারণ যে আখে শাস্তি হতে থাকবে এই যাহার নামে চিরস্থায়ী আমরা কেন বলছি না যদিও এখানে খাওয়ালে দান মোখাল্লা দান ফিহা আবাদান বলা হয়েছে চিরস্থায়ীভাবে থাকবে বলা হয়েছে এটাই জন্য বলছে যদি ইমান থাকে কখনো কখনো সে জান্নাতে আল্লাহর ইচ্ছে আছে জাহান্নাত বের হয়ে জাহার নামে যদি ইমান না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না মানে ইমান থাকা না থাকার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয় আমরা জানি না কার ইমান আছে আর কার নেই আল্লাহ তারা জানেন যেহেতু সে ইমান দ্বারে ঘরে জন্মগ্রহণ করেছে এই তাকে ইমান থাকার সম্ভাবনা বেশি কিন্তু যদি কোনো ইয়াস এবং কনুত হয় নিরাশ হয়ে পড়ে কাছে আল্লাহর উপর থেকে বিরাট ভাজন হয়ে যদি কোনো কোনো ব্যক্তি কাজটি করে তো সে জাহার নামে চিরস্থায়ীভাবে থাকবে আর বের হইতে পারবে না কারণ জাহার নাম তো শুধু শুধু কাফেরদের জন্য ইমানদার জাহান্নামে গেল সেখান থেকে আল্লাহর ইচ্ছায় বেরিয়ে আসবে সুপারিশে বেরিয়ে আসবে আল্লাহ তারা ক্ষমার কারণে বেরিয়ে আসবে অথবা তার আজাব শেষ হওয়ার কারণে বেরিয়ে আসবে এদের জাহান্নামী হবে যাহ কয়াল্লাম জাহান্নামী ইউন তাদেরকে জাহার নামী বলা হবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী তারা নয় তারা আমরা বুঝতে পারলাম যে আমরা প্রায় ১৬টি কারণ উল্লেখ করেছি ষোলোটা শ্রেণী উল্লেখ করেছি যারা জাহান্নামে যাবে তবে জাহার নামে যাওয়ার ফেরা করাম সুনাত নস আসছে ভাষ্য এসছে যারা জাহান্নামে যাবে তবে এ সমস্ত লোকগুলো কোনো কোনো কারণে জাহানামে যাওয়া থেকে মুক্ত হতে পারেন যদি তারা তবা করে থাকেন যদি তারা তবাকার সুযোগ পেয়ে থাকেন কোনো কোনো শ্রেণী এরা জাহান্ন আল্লাহ তারা ক্ষমা করে দিলে জাহানাতে মুক্ত হবেন অথবা আল্লাহ তালা যদি কোনো কারো দোয়ার কারণে তাদের ক্ষমা করে দেন অথবা আল্লাহ তালা যদি কোনো তাদেরকে তার রহমতের কারণে তাদেরকে মুক্ত করে দেন অথবা যদি কোনো সুপারিশের কারণে তারা জাহান্নামে যাওয়া থেকে মুক্ত পেয়ে যান সেটা ভিন্ন কথা কিন্তু তারা জাহান্নামে যাওয়ার পরে কোরআনাম সুন্নায় নষ্ট শেষে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এরা জাহানি হোক তৈরি হবে কারণ তাদের ইমান আছে ইমান থাকলে কেউ জাহান নামে যায় না দর্শক এখন আমরা আলোচনা করতে চাই জাহান নামে কারা যাবে এবং কাদের সংখ্যা কেমন হবে জাহার নামে যারা যাবে যাদের সংখ্যা অনেক বেশি হবে বলে কোরআন শুনতে আমরা পাই কোরআনে কেরিমে আল্লাহ তালের জন্য বলছেন দেখুন আল্লাহ তাল বলছে ও মা আকসার নাসী বলে হারাস্ত বিধিকাংশ মানুষ আপনার আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার ঐকান্তিক ইচ্ছা থাকা সত্য আপনার আপনার অনেক বেশি আশা থাকা সত্য আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তারা ইমানদার নয় অর্থাৎ বেশিরভাগ মানুষই কাফের আর বেশিরভাগ মানুষের জাহার নামি অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন ওলাকাত সদ্দা কাহলি ইবলিস ও জন্হ ফাউল্লা ফারিহিন ইবলিস ইমানদারদের ইমানদারদের ছাড়া আর বনি আদমের অধিকাংশ অধিকাংশের কথা ইবলিসের ইবলিসের কথাই সত্য পরিণত হলো ইবলিস বলেছিল লাষ্ট করবো আল্লাহ তালা বলছেন যে যারা তোমার পথ শরণ করবে তাদেরকে আমি যাহার নাম দিয়ে পূর্ণ জাহার নাম পূর্ণ করবো তোমার দিয়ে সেটাই সত্য হয়ে গেল যে অধিকাংশ মানুষই ইমানদার অল্প সামান্যত ইমানদার ছাড় বেশিরভাগ মানুষই ইবলিশের বিশ্বাস করে জাহার চলে যাচ্ছে কোরআনকারীম আল্লাহ তালা আরও বলেছেন जहां नाम पूर्ण करब तुम द्वारा तुम्हार अनुसारे जरा आर दिए परिपूर्ण पूर्ण करे क्यों कुफुरी करें ता चिरस्थायी भा जार नाम ये बुझते संख्या अनेक बसी अनेक बसी एज कख देखा जाए नबी जिसमें नबीरा आगे चले गए ता तम के दिन आहवान कर তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকেই ইমানে এনেছে কোনো কোন নবীর সাথে একজন লোক থাকবে কোন কোন নবীর সাথে দশের নিচে লোক থাকবে কোন কোন নবীর থাকবে তার সাথে অল্প কিছু লোক থাকবে কোন কোন লোক থাক নবী থাকবেন যাদের সাথে একজন দুজন লোক থাকবে এইজন্য জন্য কোনো কোনো হাদিসে এটাও আসছে যে কোন কোন নবী থাকবেন তার সাথে কেউ থাকবে না তাহলে বোঝা গেল যে অনুসারীর নবীদের অনুসারীর চেয়ে নবীদের বিরুদ্ধকারী সংখ্যায় বেশি এই জন্য নামে যারা যাবে তাদের সংখ্যা বেশি হবে জানা দিতেছে এটাই হচ্ছে কোরআন ভাদিসের ভাষ্য রসুল্লাহাম বলেছেন ওর উমাম আমার উপর সমস্ত উম্মতকে করা দেখানো হয়েছে আগেকার যারা চলে গেছে তাদেরকে আমি দেখেছি একজন নবী তার সাথে একদল লোক রয়েছে ওয়বী মারাহুরা জুলান রাজুল ওয়ার্ৰুলান এমন কিছু নবী যাদের দেখেছি যাদের যাদের সাথে একজন লোক দুজন লোক আছে ওয়ার্নবী লাহাত আরও এমন নবীও দেখেছি যার সাথে কোনো লোক নেই কেউ তার অনুসরণ করেনি তাহলে বিপরীত পক্ষটা শুদ্ধ সেটা হচ্ছে যে নবীদের অনুসরণ করেনি তারা যারা জাহান্নামে যাচ্ছে তাহলে জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যাই বেশি হবে জানা দিতেচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে বিষয়ে আরও আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আপনাদেরকে দিন নির্ভর রাখুন ও আখান আলহামদুল্লাহাব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু